আব্দুল্লাহ হিবনু আব্বাস রাজনীতে বর্ণিত তিনি বলেন আবু সুফতিয়ান ইবনু হারব আমার নিকট বর্ণনা করেন হিরাক্লিয়াস তাকে বলেছিল আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তারা ইমানদারগণ সংখ্যায় বাড়ছে না কমছে তুমি উত্তর দিয়েছিলে তারা সংখ্যায় বাড়ছে প্রকৃতপক্ষে ইমানের ব্যাপারে এরূপি থাকে যতক্ষণ না তা পূর্ণতা লাভ করে আর আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম কেউ তার দিন গ্রহণ করার পরে তা অপছন্দ করে মুরতাদ হয়ে যায় কিনা तुम्हें जवाब दिए ना प्रकृत इमान एरूपी इमान स्वाद अंतर मिसे गेले क्यों तापंदा